সমস্ত প্রশংসা সমস্ত তারিফ শে মহান একটি দিনী এবং আলহামদুলিল্লাহ সালাদ এবং সালাম মানবতার মুক্তি সর্বশেষ নবী নবী মাহমুদিন আমরা থেকে রানা দিতে একটু দেরি হওয়ার কারণে আমরা যথাসময়া উপস্থিত না আপনি কষ্ট ভাইয়া থাকলে আমরা আপনি দুঃখ প্রকাশ করি আর আল্লাহ সুহান যেন আমরা আমরা এই আওয়ারে বয়ারে কবুল করেন আল্লা সুফ খান তালায় যে আমরা যে উদ্দেশ্যে আইছি যে দিনের প্রচারের লাগিয়া দিনের দাওয়াতার লাগিয়া আল্লা সুফ খানাউ তালা আমরা সকল প্রচেষ্টার কবুল করেন সম্মানিত উপস্থিতি একটু আগে আলোচনার আসেন মসজিদ আল কাইমেন ইসলামিক সেন্টার বটেশ্বর সিলেট এর সম্মানিত খতিব শাহেখ মনিরুদ্দিন আহমেদ আমার লগে উপস্থিত আছেন সিলেট তাকিয়া সফর সফরসঙ্গী হিসেবে আছেন ভাই জাকির ভাই তারপরে আমরা সফরসঙ্গী হিসাবে সাইদ সাইদুজ্জামান বাই আনানসুল ইসলাম চৌধুরী আমি তারা সুখী আদা করি আর যে তারা কষ্ট করি আমরা লাগে এই অংশগ্রহণ করছেন আপনাদের এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইরা আমরা প্রোগ্রামর দুইটা অংশ থাকবো একটা হলো আলোচনা তারপর হইলো প্রশ্ন উত্তর আমরা সর্বশেষ এবং আকর্ষণীয় উপর প্রশ্ন উত্তর যদি আলোচনা বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করলে আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করবো আমার আমরা যতটুকু তৌফিক সম্মানিত উপস্থিতি আমরা এমন এক সময় এ ধরনের একটি দিনী মাহফিলও মিলিত হয়েছি যখন আমরা জানি যে মুসলিম দুনিয়ার মুসলমান সকল তারা কিন্তু আজকে ঐক্যবদ্ধ না বিভক্ত একটু সামনে একটু মাত্রই আপনারা আজকে আমরা যে যখন মিলিত হয়েছি ন আমরা মুসলমান সকল সব এক না বিচ্ছিন্ন অথচ রসদ সাল্লাই আমরা একটু আগে আহাদি শুনছি শাহ মনির উদ্দিন আহমেদের হাসতে গিয়া যে রসুল সাল্লাহ সাল্লামে একটা দবদবে সাদা রাস্তার ওপরে রাখিয়া গেছেন রসুল সাল্লাহ আলি সাল্লামে কোথায় রাত্রে এবং দিনের মাঝে পার্থক্য নাই ওলা একটা দিনের উপরে রাখিয়া গেছেন তার কোনো কোনো পার্থক্য নাই কিন্তু যে রসুল সোল্লা সাল্লামে যে দিন রাখিয়া গেছে তা চোদ্দশো বছর আগে এই দিন কি একটা না একাধিক এই দিন কি একাধিক আসিল না একটা আসিল আমরা যার ইবাদত করি আল্লাহ সুবাহান ও তাহলার আল্লাহে এখ আমাদের রসুল আমাদের হেদায়তর গ্রন্থইলগিয়া একটা কিন্তু আমরা সব এক না আমরা বিভিন্ন ভাগে বিভক্ত বিভক্ত কিনা না এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হয় যে আমরা এখন যেতাম কোন বাই দিয়া একজনে কইরা ডাইনে দিয়ে একজনে বগুয়ে দি একজনে সুজা আছে কিনা না একগ্রহ করিয়া বইয়া উবাইয়া হইব বইয়া হইব সত্যি কিনা না একগ্রহ করা যে মারামারি করলে ব্যস্ত থাকে আরগ্রহ করা মারামারি গেলে ওইলে জঙ্গি হইবে সমস্যার মাঝে আছে কিনা না আমরা তাহলে আমরা এই জটিল পরিস্থিতিতে আমরা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা দেখবো ইসলামে আমরা খুঁজতে হবে ইসলাম কিতা ইহুদি একটা ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম আছে না ইসলাম কিতা একটা ধর্ম ইসলাম হইল জীবন বিধান ইসলাম কি ওয়ে অফ লাইফ ইসলাম হয়েল হিন্দু ধর্মত তারার মন্দিরের মধ্যে কিছু আনুষ্ঠানিকতা আছে তার বিয়ার কিছু আনুষ্ঠানিকতা আছে তার কিছু আনুষ্ঠানিকতা হিন্দু ধর্ম হকা বৌদ্ধ ধর্ম হকা খ্রীষ্টান ধর্ম কিছু আনুষ্ঠানিকতা মাত্র কিন্তু একজন মুসলিম ব্যক্তি যে তার ইসলামের দিন হিসাবে গ্রহণ করছে তার প্রত্যেকটা জায়গা ইসলামের দিক নির্দেশনা ফলো করতেই কিনা না তাহলে ইসলাম হইল জীবন ব্যবস্থা এই রুমা ইয়া ডুকতে কোনো দিক নির্দেশন নি বাড়িতে ডুকতে কোনো আমার যে আল্লাহ ডুক এবং যে সময় সালাম দিয়া ডুকব ই গর শৈতান তাক্ত নাই আর আল্লাহ সুবাহাল্লাহ কেছেন তুমি গড় ডুকতে সময় গীতা করো সালাম দিয়া সালাম দিয়া তাহলে মুসলিম ব্যক্তি তার ইসলাম আমরা দিন ইসলামে কর যে গৌর প্রবেশ করতে সময় গীতা করতেই আল্লাহর নাম নিয়া গৌরও প্রবেশ করতে হইব সময় আল্লাহর নাম লাইয়া সত্যি কিনা না টয়লেটে ইতো আমরা দু আছে কিনা না না ইসলাম শিক্ষা আছে কি না না ঘুমাইতে ইসলামের শিক্ষা আছে কিনা না গাড়ি সরতে শিক্ষা আছে না আমরা ইসলামের শিক্ষা আছে আমরা কোনো জায়গা বৈঠক হবইলে বৈঠক শেষ করলে শিক্ষা আছে কি না সরু কিলা করতেই শেষ কিলা করতেই প্রত্যেকটা জায়গা খানিকিলা খাইতা ইসলামর শিক্ষা আছে কিনা। না প্রত্যেকটা জায়গা শিক্ষা আছে আপনি নিজের বাড়িতে খাইলে কিতা আপনি কুটুম বাড়ির খাইলে বিয়া বাড়িতে গেলে না ইসলাম মাল বেসার চাই ওজনে কম দিতা না না। এটা খার শিক্ষা ইসলামর শিক্ষা ইসলাম একটা জীবন ব্যবস্থা এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটা ওয়ে অফ লাইফ আওয়া সম্পর্কেমের বিভিন্ন আয়াত আল্লাহ সুবাহ বর্ণনা করছেন তার মাঝে সুরাসফর মাঝে আল্লাহ সুবাহ তিনি তার রসুল ডে প্রেরণ করছেন হুয়াল্লাহ রসুল তিনি তার রসুল প্রেরণ করছেন বিল বিলহুদা হেদায়েত এবং হক সত্য দিন আল্লাহর দিনে বিজয় করবার লাগে একগ্রো মানুষে একগ্রো মানুষ আমরা দেশ তারা এই আয়তের ব্যাখ্যা করতে গিয়া কছেন যে ইসলামরা খালি রাষ্ট্র পর্যায়ে আল্লাহ রসুলাই কিন্তু এটা এই আয়তর অপব্যাখ্যা রসুল সাল্লাই রাষ্ট্র তো ইসলাম হইতামে কিন্তু বাড়ি ইসলাম হইত কিনা না আপনার নিজের মানুষ ইসলাম হইত কিনা না আপনার বেডরুম ইসলাম থাকতো সমস্ত ইসলামী করবার লাগে কিলা বিজয়ী করত র আপনারা আমার তৈরিকা নাই রসুল বিজয়ী সালাম দিয়া ঢুকা আর আমরা আমার তৈরি হইলিয়া কিতাগনি খালা আসন মামি আসন শাশি আসন ঢুকিয়ে গেলায় এখন বাবির বাড়ি ঢুকরায় এখন বাইর বাড়ি ঢুকরায় আমরা বেডরুমও নাই ড্রয়িং রুমও নাই কিচেনও নাই সব নিল ড্রয়িং রুম আমরা জীবন ব্যবস্থা অথচ ইসলাম হইলিয়া যে আপনি বুকের ঢুকতেইলে পারমিশন নেওয়া ডুকতা আপনি সবর কাছে যেতে পারতা নাই আপনার মামর্গের বই ফুবর্গের বোনের কাছে গিতা করতেই ইসলামের শিক্ষা এনে ফলো করতেই কিনা না কিন্তু আমরা ফ্রি মিক্সিং আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জীবনের যে ইসলামের যে দিক নির্দেশন আছে অটারে কিতা করতে হইব বাতিল দিনের উপরে স্পষ্ট বিজয়ী করতে হইব রসদ সাল্লাহ আলাইস্লামে আইসোন জীবনের প্রত্যেকটা দিক অং বিভাগ ইসলাম্লিশ করবার লাগে ইসলামের প্রতিষ্ঠা করবার লাগে সম্মানিত উপস্থিতি আমরা যদি দেখি যে যে দিন আল্লা সুহান আমরা দিস যে ইসলাম ইসলামের মূল স্তম্ভ কয়টা আরকানুল ইসলাম আরকানুল ইসলাম কটা ইসলামর মূল স্তম্ভ কাটা ফাঁসটা ইসলামর স্তম্ভা কালিমা নামাজ রোজা হজ জাকাত আরকানুল ইসলাম আর আরকানুল ইমান ইমান অর্থেল বিশ্বাস আরকানুল ইমান হটা আর কেন ইমান কটা তুমি না কষাই আর কানুল ইমান ইমান রকম সবের ফর্স আমন্ত বিল্লা হিও মালাইকাতি হিউ ও কুতবি হিউ ওরসলি হি অলিও মিলা খেরি তারপরে তুমি কষাই খুব ক্যা খাশি বাদাল মউত ঠিক আছে নাই কিন্তু আমরা আমরা যেন তাই যে তাই খুঁজছেন ষাটটা আর হাদিসও আছে ছয়টা এখন মান্তা কোর মান্তা আমরা বাপদাদাই যে ইসলাম ইসলাম যে মানিয়া গেছই ইসলামর যদি কোরআন হাদিসর ইসলামের কোনো বিরোধ না থাকে মিল থাকে তাহলে আমরা আপনার আমার মানতে কোনো আছে আপত্তি আছে আর যদি যদি বাপদাদার ইসলাম দেশের ইসলামের আপত্তি করতাম না বাপদাদার সমাজ যেটা চলে ডক্টর আপত্তি করতাম কোনটা আপত্তি করতামগুলো আপত্তি করতে জাজাকাল্লা খায়ের মুরব্বী যে কথা কইস হাদিসার মাঝেহি রসুলিহিম আখরি আর আমরার দেশ মকতাইছেন সাতটা আর হাদিসা আছে ছয়টা মান্তা হটা ইমান আমরা বিশ্বাস করতে আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ বিশ্বাস মানে কি তা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি মনে পড়না পড়ছেন না আমান্তু বিল্লাহি আল্লাহর ফেম ঈমানানচি কামা হুয়া তিনি জেইবা বে আসন বিআসমাইহি ওয়া সিফাতি তার নাম এম গুনা বলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ কোন জায়গা দছেন হয়ার ইস আল্লাহ আইনাল্লাহ আল্লাফরে আর আমরার সমাজও মুফসির মুফতিরে আহ্নমান তারপরে বিশিষ্টে কুরআ সব জায়গা আর আল্লাহ রহমান আর মান্তা গুণ আল্লাহরা আল্লাহ আসমান মহিলার রসদ প্রশ্ন করছে একটা মেয়েরে যে আইন আল্লাহ তিনি আসমানের উফরে আল্লাহ সব জায়গা আহলে শুনলাম আল্লা সুহান আসমানের উফরে তার ক্ষমতা ওই লোক সব জায়গা এটা ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আমরা ইবাদত করতাম খার আল্লাহ তার লগে খাওয়া করা শিরক মুক্ত ইমান যদি না হয় যে শির করবো তার লাগিয়ে তাহলে ইমানটা হইতেইব কিতা শিরক মুক্ত আমলটা কিতা হইতেই মুক্ত হইতে আকিদার বিষয়টা আমরা শিখতে হইব গুরুত্ব সহকারে আমরা আকিদার বিষয়টা শিখতে হইব গুরুত্ব সহকারে যে আল্লাহ সম্পর্কে আমাদের আকিদা তারপরে অমন্ত বিল্লাহ মালাইকাতি আখেরাতের প্রতি বিশ্বাস অল বাসি বাদাল মতিগুলা আখেরাতের প্রতি বিশ্বাসের অংশ বুঝছেন নি তাহলে আমাদের কী দা করতেইবো যে ইমান ইমানটার কিব শির মুক্ত ইমান হইতইব যদি শিখ যুক্ত ইমান হয় তাহলে কিতা ইয়ে নাই আল্লাহ সুবাহ গ্রহণযোগ্যইতে নয় আমার কথা আপনারা বোঝা নেই সম্মানিত উপস্থিতি আমরা যে ইমানর ইসলামর স্তম্ভ কিন্তু দ্বিতীয় স্তম্ভিয়া ইমান ফলে দ্বিতীয় স্তম্ভলিয়া সালাদ আমার প্রতি ইমান তারপরে কিতা নামাজ কলিমা নামাজ জানি নামাজে আরবিতে কিতা হয় সালাত সালাত আদায় করা আর সালাত বাপদাদার লাগান সমাজের লাগান রসুল কিন্তু আমরা সমাজও রসুলর নামাজের লগে আমরা সমাজ রসুল লগে অধিকাংশ জায়গা মিল আছে কিন্তু রসুলের নামাজ মিল নাই এখন কিতা কর্তা এখন কিতা কর্তা মুরবী যেটা প্রমাণ হইব যে রসদ সাল্লাগে মিল নাই এটা বাদ দিতেই বোনানি তাহলে আমরা নামাজ শুরু করতে সময় নামাজ যদি শুরু করতে যান তে শুরু করতে এফেলা কিতা খরা লাগে নিয়ত নিয়ত খরা লাগে না ফলা নিয়ত খরা খরা আর তা আমরা নিয়ত না নিয়ত ফল নয় তাহলে ফলেন নাকি না না প্রমাণ তা না রাখা আমরা তো ভাই না কোনো প্রমাণ জায়গা লই জেলা রেকর্ড মিলানি লাগে সম্মানিত মুরব্বী কই রেকর্ড লাগবে আপনার কাছে আমার অনুরোধটা হবো যে আপনারা একটু চেক করে দেখ ইমাম শাহি ইমাম ইমাম রহমাল তারা কিটা ইটা শিখিয়েছেন নিশা আল্লাহ তাহলে আপনি কোনো রেকর্ড না। তবে একটা জিনিস ফাইবা দখল ফাইবা দখল আছে না নি দখলার দলিল থাকে কিনানা দখল দিয়ে মানসে খায় কিনা না জায়গা সম্পত্তি মেলা খায় কীটার জোরে খায় কীটার জুরে খায় দখলর জুরে খায় লাঠির জোরে খায় ঠিক হলে আপনি শক্তির জোর ভাববা কে বুজুরগানে দিনে করছেন নতো বড় বড় করছেন বুঝছেন নানি আপনার মাদ্রাসা মসজিদ আছে তারা বুঝলেন কিন্তু এটাই দখলর দলিল এটাইলে দখল আপনি দখল রাখবার লাগে আপনার শক্তির দলিল আর আপনার যদি দলিলর দলিলর জোর থাকে তাহলে আপনি দেখাইবা যে কোরআনও আছে হাদিসও আছে বুখারিৎ আছে মুসলিমও আছে তিরমিজ আছে আবুদাউদ্দ আছে নাসাইদ আছে মসনদে বাজ্জারও আছে ইদকা রসুসল্লিছ নাম থাকি আছে ঈদকার সাহবাইক নাম থাকি আছে এইদকা ইমাম আবু হানিফা রাহমাহুল্লার লিখিত কিতাব থাকি আছে কিন্তু আমরা দেশে অনেক সময় খেয়ে যে কোরআন কথা হয় হাদিসর কথা খাওয়াই ইমামর কথা কিন্তু কোরআনও নাই হাদিসও নাই ইমামও নাই অনেক জিনিস আমরা সমাজও আছে দুই একটা উদাহরণ দিলাম আমার দিদাম উদাহরণ আমরা যে নামাজ শুরু করলাম আপনি নামাজ পড়তা সালাতা দায় কর্তা রসদালামান যেভাবে আপনার নামাজটা খান রসুদ সাল্লাম কারণ আইন খা গেছ যে সল্লু কামার এই তুমন নামাজ ফুরো এইভাবে যেভাবে আমার নামাজ পড়তে দেখা আল্লাহ সুবাহা তোমাদের মধ্যে উত্তম নমুনা তাহলে হইয়া নামাজ পড়তেই আমরা রসুদামে যখন তাই ফরোজ নামাজ পড়তাম কিছু তসবি শিকাইছেন কিছু দোয়া শিকাইছেন কিছু আমল লিক যেটা এখনো দোয়ার কিতাবের মাঝে আছে যে জিকির আর জিকির বাদ নামাজ শেষের জিকির সমূহ নামাজ শেষের সিকির সমূহ নামে খিতাব মজুদ আছে আপনি যেকোনো দোয়ার বই অথেন্টিক দোয়ার বই কিনলেও আপনি রসদালামে কিতাব করতা আস্তফিরুল্লাহ আস্তফুল্লাহুল্লাহ খয়বা আস্তফুল্লাহ কিতা তিনবার তারপরে আল্লাহ সালাম অমিন কা জালিআ ক্রাম রসুদ সাল্লাহামে তাই এক হইতাস তার সাহবাই কেন তান লোক যারা মুসল্লি আস্তা তারা যার জারি একলা হইতা আর আমরা দৃশ্য খিলা হইন সবে যারি হইন না ইমাম সাহেব ইমাম সাহেবের সবরে লইয়া আর রসুদ আমি কিতা কইছি যে রসুদ সাল হইতা আর তান লোক মুসল্লি তারা তারা যার রসুলের তালিকা ইনোটা রাখতে হইব প্রমাণিত রসুল জগৎ যদি রসুলোরটা তাহলে রসুলটা রাখতে হইব আমার কথা নয় প্রমাণিত হইতে রসুল ইসলামে সবাই লোকসোন হয় তাহলে আমরা রসুলোটা আর যদি প্রমাণিত আল্লাহাম তাবারক ইয়াজিল জালালি আলিক্রাম আমরা হুজুরে যখন খোয়া শুরু করল হুজুরে কহিলা দারাকালাম আর কিতা সালাম সালাম শেষে না শেষ হয়েছে তা নিক না মানে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং এটা প্রত্যেকের আলাদা আলাদা করা ওটা কি সুন্না আর আমরা দেশের রসুলের সুন্নাতে বুজুর্গানের দিনের সুন্না সামাজিক শূন্য ওই লোক ইমাম সাহেবের সব রইয়া দোয়া করবো আর আমরা সবাই আমিন আমিন হইয়া শেষ এটাতে আজকে আমরা এই দোয়া গুলা না আপনি যদি পুরুষের পুরুষের লোক মিলিয়ে দোয়া করবা এই দোয়াটা ফোরবা আমরা এই দোয়া ফোরছি আমরার এই যারা ফড়াইতা যারা দোয়া তারা ইতা তার আগে আতুলা মারি সব রা দা করলিছেন আমরাও ইজিলি চান্স পাইলিস হুজুর যখন দায়িত্ব লইলিছেন তা আমরা যদি কাম লাগে না তাহলে আমরা দরকার আছি নি যদি আপনার কাম দিলা আপনি তো আরাাম পাইলেনি তাই আপনি কইলেন যখন লইয়া আমরা সবাই আমি কইয়া উদ্ধার ফাইলাম মুগস্ত করা না আমলো করা লাগতো না ওইভাবে যদি বৈঠকও বইতা বৈঠক শেষে তাই একটা দোয়াফর্তা এই দোয়াটা দোয়ার কিতাবর মাঝে আছে কাপফারাতুল মসজিদ নামে মসজিদ শেষের বৈঠক বৈঠক শেষের দোয়া বা বৈঠকের গুণাসমূহ মাফ করার দোয়া এই এইভাবে কিতাবর মাঝে আছে কিতাবর মাঝে আছে কিন্তু আমলও নাই সমাজের আমলও নাই পুজোরগানে দিনের আমলও নাই ফিরসাবর হানকাত আমলও নাই সমাজও আমলও নাই এখন যখন আমি সোনের কথা কই আপনি কই হ্যাঁ ইটা বুঝছেন নিনি ও তো বললো মাদ্রাসা মুহাত দিয়েছে ইন্টেন বুঝলেনি আপনা চেক করতে হইব যখন গোলাট হয়ে যায় রসুদালাম দিন শেষর তো গোলাট হয়ে যাব গোলাটে মানে কি তাক আর ফাগড়িওয়ালা দেখি আপনি বুঝতে নাই আপনি যে সুন্দর করে ফাগড়ি বান্ধা দেখবা দেখবা আজান দেহাত লাগলে আজান দিতে পারে না আকামত দিতে করলে আকামত দিতে পারে না নামাজ ভাড়াই নামাজ ভাড়াই পারে না কিন্তু ফাগড়ি সে সুন্দর হে শূন্য লাগিয়া শূন্য শিকার লাগে যে মেহনত করা লাগে এই মেহনত করছে না ফাঁকরি বান্ডার লাগে যে মেহনত করছে যদিও ফাঁকরি বান্ধার লাগে যে মেনত করছে ওই মেনত যদি শূন্যতার লাগি করতে তাহলে হে শূন্যতার অনেক জিনিস শিখলো অনেক কারণ আমরা শিকার আগ্রহ আমরা নাই আমরা হইলে গিয়া যে না শিকিয়া কিলা মাতব্বরি করা যায় আপনি সমাজের নেতৃত্ব হোকা আপনি দেশের নেতৃত্ব সব জায়গা অযোগ্য মানুষরা নেতৃত্ব আছে সুযোগের নেতৃত্ব চলের মাতব্বরি চলের কিন্তু গেলে দেখা নাই উহাজ করা আমরা সবদাত বেটায় ফরদা করে না সে তার বাবির লোকের করে হে তার সাফ করে হে তার যে লগে তার বিবাহ যা যাচ্ছে তারার লগে গফরে কিন্তু হে যখন বিয়া করে তার বউরে ফর্দায় রাস্তা চায় ওই লোক আমরা সোসাইটির অভ্যাস আমরা সোসাইটির অভ্যাস দেখবা সিগারেট সিগারেট খাইলে তার আমি খাইছি তুই খাইতে মানুষের অবস্থা এলাকি আমি আমি বাদ দিয়েছি তুমি তুমি বালাইতানা অথচ ইসলাম আইসি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মানুষের আকিদা আমল পরিবর্তন লাগিয়া ইসলাম আইসে সোসাইটির পরিবর্তন লাগিয়া চাহিলি যুগের মানুষগুলা যে মানুষগুলা জাহেলি যুগের মানুষগুলার স্বর্ণযুগের মানুষে পরিণত করছেন মাহমুদ রসুল্লা সাল্লি ইসলামে যে জেন দিয়া যে ইসলাম দিয়া সেই ইসলাম আমরা আছে সেই কোরআন আমরা কাজাত আছে সেই হাদিস আমরা কাজাত আসে কিন্তু আমরা কি শিক্ষা নিছি না তারা যারা এটার করে তারা এটা সঠিক প্রতিনিধিত্ব করছে না যার কাছ থেকে জায়গা কিনছে না আপনি হে জাল জায়গা তার রেকর্ড ঠিক তার হে ইসলামর প্রতিনিধিত্ব করেন হে ব্যবসা আজকে ব্যবসা বানাইলিস দেখো অনেকগুলো মানুষ আছে নয়া নয় ইসলাম আসছে বা এই নয়া খেতে আছে আমাদের এরা ফিটনা সৃষ্টি করে তারা অত করে খালি সতর্ক করা হওয়ার বাংলাদেশ আর সমস্যা খালি সমস্যায় লোকীয় ইসলামের কথা দ্বারা কয় এরা ওই সমস্যা অথচ রিজমি মূল তারা দিয়া যে ব্যবসা করে যে তারা যে সামাজিক ইসলাম বানাইছে ইসলামটা যেটা তারা তারা একটা কালচারেল ইসলাম বানাইছে এটা যে কোরআন ইসলাম যে কে গেছে ইসলাম নাই এটা না থাকার কারণে আজকে এই অবস্থা কোরআন তো আমার শিকা লাগতো না হুজুরে ফড়িয়ে দেবা কত টাকা দিয়ে ফোড়ায় যায় পাঁচশো তিনশো টাকা আর নয়া একটা কদম পড়াই বুখারি কদম না এটা শত টাকা লাগে শত টাকা লাগে জানি আপনারা বিশ ত্রিশ টাকা লাগে বুখারি কদম বুখারি আদিষ্ট আমল নাই কিন্তু বুখারি কদম করিয়া মানুষের বিফদাফতার করে দিব রসদ সাল আল্লাহামে কুরন দিয়া মানুষের সমাজ পরিবর্তন করতেছেন কুরানোর আমল করার মাধ্যমে কোরআন দিয়া খতম করিয়া নাই কিন্তু আমরা কুরনটাই দিয়া খতম করিয়া আর কুরন দিয়া পয়সা মরারি দেখবা লাশ কোনোদিন ই বাড়িটা মানসিক কুরানি কুরন লোক সম্পর্ক আছে না কিন্তু মরা মাত্র দেখবা কিছু মানুষ আইচন কোরআন ফোড়া শুরু হয়ে গেছে আপনি কইস আর কেউ গান ইয়া বয়সে শুরু করে আবার সকালে যখন আয়ার কিছু হাদিয়ার লক্ষ্য আমরা ইসলাম আমরা এই অবস্থাটা কিয়া এই যে ইসলামের নামে অসংখ্য দল অসংখ্য মত বিভক্ত গেছে ইটাতে কি আমরা কিতা করতেই বাঁচতে হইলে আমরা জানতে হইব বাঁচতে হইলে কি তা করতে জানতে হইব আপনি যদি দলিত জানান না আপনি যদি গাড়ি চালানি জানেন গাড়ি চালাইতে পারবেন না আপনি যদি কোরআন হাতি সম্পর্কে আপনার নলেজ না থাকে তাহলে সে আপনারে ভুল পথ নার সে সঠিক পতে নাকি জানতে পারতেনা আল ইলম কাবলিওয়াল আমলি কোন কথা কইবার আগে কোন খাস করবার আগে নলেজ লাগব জ্ঞান লাগবো আপনি লাইটটা সম্পর্কে জ্ঞান জানতে হইব থাকতে হইব যে এটা কিলা চুজ দিতে হয় কিলা চুজ দিলে কিলা চার্জ দিতে হয় কিলা ব্যবহার করতে হয় তা আপনি আমি যখন ইসলাম শিকতাম ইসলামের আমল করতাম চাই তাহলে ইসলাম আমরা জানতেই কিনা না আমরা কই জানা আমরা ইসলাম দরকার নাই আমরা জানার দরকার নাই আমরা বুজুরগানের দিন আছেন আমরা আলম আছেন তারা জানবা আমরা জানাই দিবা ঠিক আছে তারা দায়িত্ব নিলে কী তো হইব্যাব দেখা যাব যে খাসারা দুল আখেরা দুনিয়া ক্ষতিগ্রস্ত হইব আপনি পয়সা দিবা তারা কুরন খতম করিয়া দিব স্বভাব বেসিয়া আপনি করবা যে আপনার মা বাপর আপনার খবর না তারা পয়সা গিয়া আপনার হইল গেল আর কোনো স্বভাবও ইত্যানাই কারণ কুরান ফরলে আছে কুড়ান শুনলে আছে আপনি ফরছে না না না আপনি তো আর খতম কোন সাজ যদি বুল ত্রুটি হয় তাহলে সংশোধন করা যায় কিন্তু আখেরাতের কোনো যদি বুল তুটি হয় খবর গিয়া আর একটা যখন দর ফলব তখন আর সংশোধন করার সুযোগ কোন আমলও যদি বেড়া চেরা লাগিয়ে যায় একটু উল্টা সিদ্ধা হয়ে যায় তাহলে এইগুলো সংশোধনী আর কোনো সুযোগ আছে নাই তাহলে যেখানে সংশোধনীর সুযোগ নাই এখানে সতর্কতার বেশি দরকার আছে এতে অসম্মানিত উপস্থিতি আমরা সংক্ষিপ্ত ভাবে আমরা সব লোক এবং হাদিসের কাজব আর রসদ কোরআন সাধারণ সম্পর্কে কাছ থাকা রসদুল সালাইসালাম আল্লাহ সুবাহ ফাস্ট আল্লাহন তোমরা না জানলে যারা জানে যারা নলেজেবল মানুষ আছে তারা জিকার করো আর রসদালামে কৈছেন আল্লাহিয়া আলমগন নবীর নবীর উত্তর আদি করে আলেমগণ কিন্তু ই আলেম নাই যে আলেমে কিতা করা দিন দিয়া ব্যবসা করা এই নালেম নাই যে আলেমে কোরআনার কথা কইন নিজে কোরআনার মতো চলেন এবং মানুষের কোরআন নাম যে চলার কথা কইন আপনি খুঁজিয়া বাইর করতেই কথা কইরা আর সেই যে চলার কথা কইরা সমাজ চলার কথা কইরা আমরা সমাজে অসংখ্য প্রথা অসংখ্য সিস্টেম অসংখ্য নিয়ম পদ্ধতি আছে যেগুলো এটা কোরআন কোনটা আলোচনা করতাম হলো অসুবিধা কিতা আমরা সমাজে অনেক অনেক মানুষ করবো মানুষ গালাগালি না নামাজ ভরের রোজা রাখের হজ খরের জিকির তো অসুবিধা কিতা হলো বাচ্চা কিমান। সরমুনের তরিকায় হল্লো কেমন আচ্ছা ফুলতলি সাহরিকায়ল্লো কি করছেন না হে জিকির করা মুহম ফোড় গানের অনুষ্ঠান তো নয় তাহলে এগুলোই এত আপনার ফিসে তো লাগছেন এখানে একটু আগে আলোচনা শোনা তসলা রসুল সাল্লাই মান রাগি বা আপনি যখনই সুন্নতর বিপরীত ফাতে সল্লা আর অর্থ হইল আর রসুল সাল্লাহামেছেন যে আমার সুন্নতির অবজ্ঞা করলাই আমাদের কিয়মতার মাঠ অন্তর্ভুক্ত হইতে হইলে গীতা করতে হইব রসুলের শূন্যতার ফাতে চলতে হইব শূন্যতির অবজ্ঞা করা যাইত নয় রসুল সাল্লাহ আলাইস্লামে যেন যেভাবে আমরা শিখাই ওইভাবে ওই আমলটা করতে হইব আপনি ফজরক্ত উঠছেন ফজরখতে একটু খামখাস খাম না। আর কষ্ট করে গুম থাকি উঠিয়া দুই রেখাত নামাজ ফটতা দুই রেখা শূন্যত আর দুই রেখাত ফরজ আর জুয়োরও সময় আচারের সময় ব্যস্ততা থাকে একটু নামাজ বেশি বেশি কিনা না এখন যদি আপনি কই যে ব্যস্ততার সময় একটু আর অবসর সময় একটু বেশি করে ফুটি তৈরিবেন এটা নাই এটা রসুলোর তরকা নাই রসুলোর পদ্ধতি নয় রসুলের পদ্ধতি রসুলের যেন যেটা শিকাইছে ননলা করতেই রসদাল্লা সাল্লামে খেউর বাড়ি আমরা একটু আগে খাইলাম না খেয়ুর বাড়ি খাইলে রসদ আলাই কৈন এখন আমরা খাইছে খাইয়া লুজুর দোয়া করিল হুজুর আত্লা দোয়া করিলা আর রসুদ সাল্লাইর সূন্যতীয় যারবালি গিয়া খাইবা যার আনিয়া খাওয়াইছে তারাই আল্লাহ তিন আমার নিমাস কি গিয়া না কারণে গিয়া হুজুর সবরে শর্টকাটে আর আমরা দাফন করে দিচ্ছি করার কোন চিন্তা কোন প্রেরণা আমার মাঝে নাই অথচ আমরা মনে করি আর আমরা সুন্নতি রূপে আছি আমরা ইসলাম রূপে আছি একজনে কইলে নিষেধ কই দেখাও একজন আমার খড়ছিল তো নিষেধ নাই নিষেধ কই দেখ আমার এই খড় যখন নিষেধ আমি দেখলাম যে আপনি যে জোয়ার নামাজ ফরত সাইড রেখাতো খাওয়া আছে যে সাইড রেখাত বেশি খরা যাইতো না তাহলে আপনি কেন বুঝছেন যে সাইড রেখাত খাওয়া তাহলে বোঝা যায় যে এটা যাইতো না রসুল্লাহামে যেন যেন যেটা নির্ধারণ করিলেন এটা থেকে এটা উল্টা দিল সি করা রসুলটা অবজ্ঞা করলার রসুলের ফতে আপনি চল্লানা রসুলের ফতে যদি চলেন না তাহলে কী হইব এই আমল আল্লাহ সুবাহানা গ্রহণ করতানা আল্লাহ সুবাহান তেত্রিশ নম্বর আয়ত্ত হয়েছেন ই হল্লা জিনা মানুষ আতী উল্লাহ আতি ও আল্লাহর আনুগত্য কর রসুলের নষ্ট যে আমল যত সুন্দর হোক না রসুলের তরিকা যদি হয় না তাহলে এই আমল গ্রহণযোগ্য রসুলের তরিকার বিপরীত রসুলের তরিকা সমর্থিত নাই এটা তরিকা যদি হয় আল্লা সুহান আমরা রসুলের তরিকা আমল করার তৌফিক দান্কা আনসুন্নার আমল করার মধ্যে আমরা কল্যাণ নিহিত আছে। আপনি দুনিয়ার শান্তি চাই মুসলিম ঐক্যবদ্ধকর্তা চাই আপনার কোরআন হাতে আপনি দলীয় ইসলামের দিকে যদি যান আপনি বুজুর্গানের দিন ইসলামের দিকে যান আপনি দেখবা যত মূল্যায়ত তরিকা আজকে দেখবা চিস্তিয়া তরিকা নকিয়া তরিকা মুজাদ্দি তরিকা তারপরে তো এখন বাংলাদেশে তো তরিকার অভাব নাই যত ফিরস সব ফিরস ওর তরিকা আবার এক তরিকার লাগে আর তরিকার না লেবাসের ক্ষেত্রে আপনার জিকির ক্ষেত্রে দরিদ্রের ক্ষেত্রে কিতা করব রসুলের তরিকা দিয়ে বালাকালি কামালি শেখ সাদির কবিতা তার কবিতার মাঝে ভুল আছে এখন ওয়াজফিলা ফরক্কাতে আল্লাহ সেদিনা মোহাম্মদ ফরকা অথচ হাদিসের মধ্যে নাই হাদিসের যে দূরত আছে ইউনুস একটা আছে নাকি ইনুস এটা কিতাবার ফুলা কিতাব হল ফোড়া বিপদ বর্ষে আমি হুজুরা নিয়ে ফলাইলাম হুজুরাই কইলাল লা ইল্লাহ আু ভা না ইন্নি কু তুমিন আলমিন তাহলে আয় আল্লাহ তুমি মিনাজ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি বিপদ আমি আমি বিভেতে পড়ছি বিভাতে পড়ছে আমি আর খই না রে তাই ট্রান্সফার আপনি আমার আমার ফসল লাগা ফসল ওলা কিনা না ওলা চলে কিনা না আল্লাহ সুফানো বোঝার তফিক দানোর আমরা আলোচনার খরার আছি আমরা জাস্ট আপনার সতর্কতা করবার লাগে আপনার এওয়ারনেস দিবা কথা যে যেহেতু বেজাল আপনি যখন বাজারে গিয়ে দেখছেন বেজাল লাগিয়ে গেছে সরিষার মাঝে সরিষা আছে সরিষার তেলের মাঝে বেজাল আছে এটা সরিষার তেলের এখন লাগাইছেন সরিষার তেল কিনা না তাহলে আপনি ইসলামর নামে আমরা সমাজের ইস্তামর নামে বুঝর কেন যেটা খরচ খরা ইটার মাঝে বেজাল আছে সব বেজাল নাই আমরা এটা খোঁইয়া না যে সব যা আছে ইস্তামর সবটা বেজাল এটা আমরা না আমরা খা এটার মাঝে অনেক জিনিস বেজাল ঢুকি গেছে আর বেজাল কারণে কি ধরব আপনার এক বাল্টি দুধর মাঝে যদি সেনা পাঁচ ফুটা ফর যায় এক গ্লাস ফরি যায় তাহলে কি এক ফুটা শেষ আর যদি এখন আপনি আমল করলাম খুব সুন্দর করিয়া অনেক কষ্ট করিয়া আমল করলাম কিন্তু এই আমল যদি রসুলের আমল না মিলে রসুলের তরিকা যদি না হয় তাহলে এই আমল খুব লিখত নয় এবং সবথেকে ডেঞ্জারাস ব্যাপার কোনো মানুষের যখন আমল করে এই আমলের লাগে কোনোদিন তবা করে না মানুষের যখন সুন্নাস বিরোধী আমল করে কিন্তু এর দায় হে কোনোদিন অনুশোচনা করে না আল্লাহাদ মাপ চাইতে কারণে দূরত ফোড় হে খতম ফোড় হে খতম ফড়াইছে তাহলে এর দায় আল্লা মাফ চাইবে কোনোদিন চাই না আল্লাহ তোবার রাস্তা বন্ধ করে দিচ্ছেন বেদাতির লাগিয়া যে বেদাতের লোকের জড়িত তার লাগিয়া কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না হে বেদাত না করছে তাহলে আমরা এই করতাম না এবং তো না যদি আমরা এই আমল লইয়া মৃত্যুবরণ করি তাহলে রসুদ সাল্লাহি সাল্লামর সহি সনদে বর্ণিত হাদিস যে কিয়ামতর দিন হাসের ময়দানও হাউজে কাউসার ও রসুদ সাল্লা সর্বপ্রথম যাইবা গিয়া তারপরে একগ্র মানুষ যাইবা রসুলের তারা সিনবা তারা রসুল্লে চিনব কিন্তু রসুলের খান্দার তার দেওয়া হইতে না তখন কইবা আমার উম্মত কিয় দেয় আমার খান্দার আহিত না লম্বা হাদিসের মধ্যে একটা অংশইলিয়া যে তখন রসদ সাল্লি সাল্লামটা খোঁ হইব যে তারা আপনার মৃত্যুর ফলে অনেক জিনিস পরিবর্তন করে দিছে তখন রসুদ সাল্লাহ আলি সাল্লামে কইবা যাও যাও দূর হো সুফ খান তুমি দেন যাও যাও আমার মৃত্যুর ফলে আমার দিনটা বদলাই দিস আমার তুমি দিনটা বদলাই দিন বদলানি মানে আপনার নেই কোরআন করতাম আজকে আমরা সমাজও দেখো আনে ইসলাম আছে কিন্তু সুন্নতি দুরুদ আমরা সমাজে নাই ইসলাম জিকির আছে সুন্নতি জিকির নাই সকাল সন্ধ্যার জিকির আছে আপনি সকাল সন্ধ্যার যদি জিকির করেন আপনি বইয়া জিকির করতে করতে দুয়ার বই হিসুল মুসলিম দুয়ার বইয়ের হকা আপনার আধা ঘন্টা পাঁচচল্লিশ মিনিট সময় জিকির করতে কিন্তু আমরা দেখবাম নামাজ ভরে বইয়া ঘরের জিকির ফিরসা বই দিচ্ছে জিকির করতে করতে সম্পর্ক নাই ফিরসা জিকির চলে আজকে জিহাদের নামে অপেক্ষা রাজনীতির নামে ইসলাম অপব্যা ইসলামের রাজনীতি আপনার গাড়ি আমি ইসলামের রাজীতির নামে কে রাস্তায় গাছ পালাই দাম ইসলামে কী ইসলামের রসো চলাইছিলাম রাস্তা কষ্টদায়ক জিনিস উঠে ফেলানি ইন ইমানের সর্বনিম্ন রাস্তাতে কষ্টদায়ক জিনিস আমরা ট্রেন লাইন উল্টাই দিয়ার ইস্তা ইসলামর নামে মানুষের কষ্টের মাঝে গাড়ির দিয়ার অন্য গাড়ি ভাঙিয়ার গাড়ি আগুন দিয়ার মানুষের নামে কি নাম আল্লাহবর সারা দেশের সব মসিদ গাগিরি শিরু হয়ে গেছে আল্লাহ করেছে আমরা অত করিয়ারলা আমরা ইসলাম আলাহ বুঝছি আর জনের গাড়ি বাঙ্গার নাম ইল্য ইসলাম আর বাড়ি বাঙ্গার নাম ইল্য ইসলাম আর কষ্ট দেওয়ার নাম ইলাক ইসলাম ইসলাম জিহাদ আছে কেয়ামত পর্যন্ত জিহাদ কিন্তু জিহাদের লাগে শর্ত আছে তারা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জেনেছেন তার ফির বায়াত খলিফা বানাই আল্লাহ আমরা বুঝার তফিকা ইসলাম জিহাদ আছে জিহাদ আছে ইসলামী যখন ঘোষণা দিবা তখন রাষ্ট্রীয় যুদ্ধ কিন্তু আমরা নিজে নিজে এক মাদ্রাসায় আরো মাদ্রাসায় মার লাগলে কইলা যে যার যা আছে লি আবার জিহাদ করিল মল্ল শহীদ বাস্তের আমরা সবাই মর্তের কইয়া শহীদ শহীদ ইতিহাস ইসলামের নিয়ম আছে কিলা যুদ্ধ করলে কি শর্তে আপনি নামাজ কিশোর রুফরে ফরজ রোজা কিসব রুফরে ফরজ শর্ত আসে না বেউ মানুষের ফিরে রোজা ফর নামাজ ফরজ হয় তারপরে নাবালক বাচ্চার ফিরে নামাজ ফরজ হয় তা নামাজ বয়স লাগে হুশ লাগে পবিত্রতা লাগে কিবলামুখী হওয়া লাগে কত শর্ত আছে সুস্থ থাকলে দাঁড়াবে ফোড়া লাগে অক্ষম করছেন মারামারির সময় আহলে মারামারি করতাম এখানে গুরুটা হইলে আমল করা এখানে কিন্তু কুতিবা লাইকুল কিতাল আইসে যুদ্ধ ময়দান লাগিয়া আপনার বাড়ির লাগা বাড়ির ইন্দুর মারবার লাগিনা কিতাল লাগছে না যে আপনি আল্লাহ সুবাহ আমরা আল্লাহ সুবাহ সুরা আনকাবুতর আমি শেষ করিলে আনকাবুতর শেষ হয়তো আল্লাহ সুবাহ যারা চেষ্টা করব আল্লাহ রাস্তায় আল্লাহ তার হেদায়ত দিবা আল্লাহ তারা হেদায়ত দিবা যারা চেষ্টা করবো মজা হেদা করবো পরিশ্রম করব তারা আল্লাহ সুহান তারপরে পরিচালিত করব চেষ্টা চেষ্টা জায়গা গিয়া আপনি অন্তি ডাকাত জিতে ঢাকাত প্রত্যেকটা জায়গা থেকে সিলেট সিলেট গিয়া ট্রেনে গেলে ট্রেনের টিকিট খরচ হইব টিকিট উকেট খরচেন উঠতা ডাকাত ট্রেনে উঠিয়া বই রয়েছেন তা প্রত্যেকটা জায়গা আপনারা চেক করতেই সিট নম্বর মিলাইতেই দাগ নম্বর খতীয় নম্বর মিলাইতেই এটা ইসলামের প্রত্যেকটা বিষয় হোক আমলের বিষয় হোক আপনার রাজনীতির বিষয় হোক আপনার অর্থনীতির বিষয় হোক আপনার পরিবার বিষয় হোক আপনার বিষয় হোক প্রত্যেকটা বিষয় চেক আপনি সঠিকটা নিছেন কিনা না এটা অপব্যাক আর কোরআনার হয়েছে আপনার দেখতে হইব কোরণার কোরআনার শব্দের করা সম্ভব না কিন্তু আয় অর্থের বিকৃত করা সম্ভব কোরআন দিয়া কই দিব নবীন তৈরি দিয়া মানুষের কষ্টা হইব অর্থনামী ইসলাম কারণ কিতা যে কোরআন অর্থের বিকৃতি করার কারণে ব্যাখ্যাগত বিকৃত করার কারণে তো আমরা সতর্ক আমরা জানতেই যারা স্কলার আছে যারা কোরআন শুননারে যারা মানে সাহাবাইকার মহলে জেলা মানছেন কোরআনারে সব থেকে বলা বুঝছেন খারা কুরআ সব থেকে বলা বুঝছেন খারা সাহবাই কেনা আমরা আল্লাহ তারা সব থেকে বলা বুঝছেন তারা লহান করে আমরা কোরআন শুননা বুঝতে হইব আল্লাহ সুবাহিক দান করা আল্লাহ সুবাহ সুরাজু মানুষ একটা সুরাজু মানার মাঝে আল্লাহ যে যারা মনোযোগ সহকার শুনে তারপরে ফাইয়াত্তাবি না তার মাঝে উত্তমটার যারা সব কথা শুনে এবং উত্তম টার গ্রহণ করে আল্লাহ তারা আল্লাহ আল্লাহ যারা সব কথা শুনে তারপরে গ্রহণ করে কোনটার উত্তমটার আল্লাহ সুবাহ তারা হেদায়ত দিবা আর আল্লা সুবাহা কৈছেন এরা ওই লগিয়া বুদ্ধিমান এরা বুদ্ধিমান হইব তারা যেইভাবে কোরআন সেইভাবে তৌফিক দান হরকা যারা নিয়ামতপ্রাপ্ত তারা অনুগ্রহপ্রাপ্ত যারা সুসংবাদ প্রাপ্ত হয়েছেন তার পরিচালিত করার তৌফিক দান হরক্কা আমরা হকানি আর কোন প্র আমরা তোমা আবুয়া নিশ্চয় যেমন কোনো কোনো অনুসারীরা আর আমরা হাত পড়িতে বলবো নতুন না পড়িলে গুনা করতাম ঠিক মানতাম আমরা তো জুয়ের আগে সাইড রাখাত নামাজ ফুরি এবং অন্যান্য অনুসারীরা দেখা যায় যে অন্য মাজহব বা অন্য মানুষ হলে তারা দুই রাখাত ফুড়েন এবং আমরা সমাজে প্রচলিত আছে যে সাইড রাখাত ফুটতে হইব না ফুটলে গুণ হইব তাহলে আমরা এই ক্ষেত্রে করণীয় হাদিসের মাঝে সাইড রাখাত ফড়ার কথাও আছে দুই রাখাত ফড়ার কথা আছে বুহারির হাদিসও দুই রাখাতর কথা আছে রসোসল্লাই সোনাপ রস্লাই সোনে আগে দুই রাখাত দশ রাখাতের কথা আছে অন্য হাদিস আছে বার রাখাত ফড়ার কথা এবং বার রাখাতের ফজিলত সম্পর্কে আছে যে দৈনিক বার রাখাত সালা নফল সালাত আদায় করবো মানে ফরজ ফরে আগে ফিষর সেস যেগুলা সেগুলা যদি বার রাখাত খুব আদায় করে আল্লা সুবান তাহলে তার একটা বানাইয়া তো চাইলে যার আগে সাইড রাখাত বাদে দুই রাখাত তারপরে মাগরীবর শেষে দুই রাখাত এসার শেষে দুই রাখাতার ফজোর আগে দুই রাখাত এই বার রাখাত শূন্যতার কথা আছে আবার বুখারির অন্ন বর্ণনাত মাঝে আছে কীটা দশ রাখাত ফরার কথা আগে দুই রাখাতর ফড়া হতে আবার অন্ন বর্ণা আছে জোয়ারের ফরে চারি রেখাতর কথাও আছে জোয়ারের ফরে আমরা দুই রাখাত ফরি না এই কারণে সারি রাখাতরও বর্ণনা পাওয়া যায় আহ তাহলে আমরা দুই রাখাতে ফোরতাম ফারি যেহেতু হাদিসো আছে আবার সাইড রেখাতে ফোরতাম ফারি সুযোগ আছে যে সাইড রাখাত ফরবো সে বার রাখাতর যে ফজিলত আছে সেই ফজিলতর অংশীদার হইব ইনশাআ আল্লাহ কিন্তু আমরা সমাজে একটা কথা আছে যে এইখানে একটা এই প্রশ্নের ভিত্তি আর একটা বিষয় গেছে যেটা ওই লোকিয়া ফড়তেও উইব না ফড়লে গুণা হইব যদি কোন নামাজ ফড়তেও হয় আর না ফড়লে গুণা হয় এই নামাজ কীতে হয় ফরজ না তাহলে এই যে কথা তেন হয়েছেন এই কথাটা ওই লোক ভুল অসত্য এই কথা সঠিক নাই যে সুন্নত নামাজ ফড়তে উইব ফড়তে হয়ে গেলে তো কি ফরজ হয়ে গেলো যে না ফড়লে যদি গুণা নয় ফরজ নামাজ না পড়লে কীতে হয় গুণা হয় কিন্তু সুন্নত নামাজ না ফলটা কিতা হয় ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত কিতা হয় লাভ থাকিয়া লাভ থাকি বঞ্চিত হয় ক্ষতি মানি হয় কিতা যে একজনে ফল ল আর না যে ফল হ্যাঁ লাভওানইল যে ফল না হে কিতা হইল লাভ থাকি বঞ্চিত হইল ক্ষতি হইছে না তার লাভ থাকি কীতা হইছে বঞ্চিত হয়েছে লাভ পাইছে না আরজনে লাভ পাইছে কিন্তু এর অর্থ নয় যে ফর্তেও অইব ফললে সাপ পাইব কিন্তু না ফললে ঘুনা নাই কিন্তু আমরা ইসলামে গুরুত্ব দিছেন ফজিলতার হাদিস আছে গুরুত্বপূর্ণ শূন্যত খাওয়া হয় কিন্তু এর অর্থ নয় এটা ফরতে হইব না পড়লে গুন হইব আমরা অনেক কিতাবের মাঝে ছোটখাটো কিতাব আছে তার মাঝে লেখা আছে না পড়লে হইব এই ইনফরমেশনটা এই তথ্যটা সঠিক নাই আল্লাহ আলম আল্লাহবাল্লাহ জানান এই যে সমত দা করে না শুধু আমরা এই মামলার অনুসারী ইতালিয়া তো আমরাও একটু আমরা তোমার বাড়ি গেলাম আমরা দেখি যে সমষ্টিগত দোয়াটা করলে যোন এটা মন এটা সুন্দর করে বানায় আর অনুর খাদ্যন উল্লেখ মসজিদে সুন্দর করে সুন্দর করে আল্লাহর কথাগুলা হয় না যে আপনাদের একটা গলি যায় ওই যাবে আমরা ইবুল লাগে তত আমল এই সমস্ত পরিমানটা বুঝা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালাম আপনি যে প্রশ্ন করছেন যে সম্মিলিত দোয়া বিভিন্ন দেশে গেছেন ইদাত ফাইছেন না কিন্তু আমরা দেশ আমরা ইমামর অনুসারি ইমাম আবু হানিফা রহমা উল্লাহ বা ইমাম শাফি মালিক ইমাম আহমদিন রহমাউল্লাহ তারা তারা যুগের বড় আলেম আসলা কিন্তু তারা এটা খুঁজছেন না যে রসুল্ডে বাদ দিয়া আমরা মানিও কিন্তু আমরা তারারে রসুল্ডে বাদ দিয়া তারার নামে মানা শুরু করছি অথচ তারার কোন আমল তারা যতটুকু ফাইছেন কোরআনসূন্যই মানছেন তারা কোনোটা খুঁজছেন না যে আমরা রসুলের বাদ দিয়া অন্য ফতে আমরা মানিও এটা ইমাম আবু হানিফা রহমাউল্লাহর অনুসারই হইয়া আপনি যেটা কইছেন যে আমরা সমাজও সম্মিলিত দোয়া এই তত্ত্বই লোক ভুল ইমাম আবু হানিফা রহমাউল্লা এটা কইছেন না এবং হা নফিমা সাহাবর সবে এটা করে না আপনি যদি দেখেন বাংলাদেশের সবথেকে বড়ক্ষ্মী মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা মুফতি শফি সাহাব আপনারা সবে জানেন হেফাজতে ইসলামর আন্দোলন করার কারণে সবার হাজার পরিচিত তো যে মাদ্রাসা আছে তান মাদ্রাসাত নামাজবাদে ইজতেমাই দেওয়া হয় না সম্মিলিত দেওয়া হয় না আপনার যে আমার সচরাচর আশেপাশে যে মসজিদ গুলা এটা হয় এটা হানাফি মাজাহর অনুসারী হিসাবে আমরা করি এটা হইলেও ভুল হইব এটা হইলো বুজুর্গানের দিনের অনুসারী হিসাবে আমরা করি এক দুই নম্বর আপনি সুন্দর কথা কইছেন যে ইমাম সাহেবের খান ইমাম সাহেবের খানদন আমরা ইমাম সাহেব সুন্দর করে হন এটা দায় ভাল লাগে আমরার ভালা লাগা দিয়াতে ইবাদত নাই ইবাদ আল্লাহর সন্তুষ্টি প্রত্যেকটা ইবাদতো খার সন্তুষ্টি থাকতে হইব আল্লাহর সন্তুষ্টি থাকতে হইব প্রত্যেকটা ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি করতে হইব আর অনুসরণে খার করতে খার অনুসরণে করতে হইব বুজুরগানের দিনের অনুসরণে ইমাম আবু আনীফার রহমাল অনুসরণে রসুলের অনুসরণে কোনো আমলে হবই তো নয় যদি মোহাম্মদ রসোলা ইসলামের অনুসরণে যদি না হয় তাহলে মহম্মদুরস্ল্লাহ ইসলামের অনুসরণে করতে গেলে আপনারই হুজুরের খান্দা খামেয় নয় হুজুড়ে আপনার বাড়ি খান দেন হুজুরের বাড়ি কোনোদিনকে মিলাত ফুরসেননি হুজুরের বাড়িতে নামাজ হয় হুজুর বাড়িতে রোজাও হয় হুজুরবাড়ির জাকাত হয় নামাজ বরং বেশি হয় হুজুরের ফরজ নফল কিন্তু হুজুরের বাড়ি হয় না কানে হুজুরের বাড়ি হয় না খারণ ইগো ইসলামের বিষয়ে উল্লেখ হুজুর বাড়ি বেশি উলিয়া যেটা নামাজ রোজাও হয় হুজুরে ফরজ নামাজও রাখন নামাজও রাখন গীতা নফল রোজাও রাখেন ফরজ নামাজও তাজুদ নফল নামাজ ভর কিন্তু মিলাত কেউ হুজুর বাড়ি খাইছে নি কোনোদিন খারনলিয়া জাননজি হুজু ইগুলিয়া জনগণের কাস্তে গার বুঝ দিবার লাগেতা খান্দিতা আপনি মোনাজা তর্তি চুপি চুপি কথা মনে যা হইলে কি আল্লাহর লোক আপনি চুপি চুপি কইতা এবং আপনার আপনার আমার মনে হইতে পারে যে হুজুরে দোয়া করা তখন কবলে রসুদ সাল্লা কইলা দোয়াও সময় যখন আল্লাহ সুবান প্রথম আসমান কোন সময় তাক সময় দোয়া করতা আর আপনার আমার মনে হয় যে হুজুরের লগে দোয়া করলে মিলিয়া খান দিলে একটু সুন্দর করে খান দিলাম আত সুন্দর করিয়া লাইলাম। কিন্তু লড়ানি না কারণ আপনার যে মালিক মালিক কেন যে তান ইবাদত সন্তুষ্ট হন যে পদ্ধতিতে ইবাদতরে এটাই লোক তাঁন অনুমোদিত তাঁর মনোনীত ব্যক্তিত্ব মহম্মদ রসুল্লাহ সাল্লাহামের অনুসরণে মহম্মদ রসুল্লাহ সাল্লাহামে যেন সবর লাইয়া দোয়া করছেন আমরা সবর লাইয়া দোয়া করতেই মহম্মুরসুল্লাহাম যেন এক লাখলা দোয়া করছেন একলা দোয়া করতেই মহম্মদ রসুল্লাহ সাল্লা সালামে যেন আত্মীয় দোয়া করছেন আত্মুলিয়া দোয়া যেন আত্তুলা দোয়া করতে হইব হাম্মালিত আল্লাহ সুবাহ সুরা আনা আমার আয়াত তুমি যদি বেশিরভাগ লোকের অনুসরণ করো ইন তুতি আকান আর দি ইদিল্লু কানসবিল্লাহ তুমি যদি বেশিরভাগ মানুষের ফতে চলে তাহলে আল্লাহ রাস্তাতে গুম রয়ে আরো অসংখ্য খান্দা উব না খানে যত সুন্দর আপনার উপ না খানে এই আমলটা গ্রহণযোগ্য হইত না। সে আপনি আপনি ইজিলি বুঝেন আপনি বাড়ির মালিক এখন খামলা একটা আনছেন আপনার ঈদগাহ বাজার ফলে এলাম হ্যাঁ সিলেট তো এলাকা তো আর বাজারতে না আপনার এলাকা আনলা আনিয়া দিয়া লাগাইলা লাগাইয়া দিয়া কইলা যে বাঁশ খাটো চাই ফাখনা খান না বাঁশতে কেউ কোন আর আপনি কইলা যে চা আমি একটু বাজার থেকে গিয়ে থেকে দেখলা হে এমন খাটা কাট দিছে ফাখনাকেও কাটছে খাসাটাও কাঁচি খরিলেও কাটবা লাগছে আপনি খুশি না বাজার কেউ দেওয়া কম করছে না বেশি করছে সময় বেশি লাগস কষ্ট বেশি লাগছে আপনি তো খুশি মালিক আপনার কথা মতো করতো না হেতার কথা মতো করতো তা আমরা গুলাম আর আমরা রব এলাকি আল্লাহ সুভা না উঠাল্লা রা যে আমার কাছাত কোন আমল গ্রহণযোগ্য হইতেইলে আমার রসুলের তরীকা হইতেই আমরা উপলব্ধি করতে হইব এটা ত্যাগ করতে হইব এই সত্যটা উপলব্ধি করতে হইব এটা ত্যাগ করতে হইব সুন্নতি তরিকার কাছে ফিরিয়ে দিতে হইব নাহলে আমরা দুনিয়া অকল্যাণ হইব আখের অকালাণ নিইব আল্লাহ সুবাহন বুঝার তৌফিক দান্কা জল্